একটা বাক্য আপনি যদি মাথায় নিয়ে যান একটা বাক্য তাহলে এই ফাউন্ডেশন কোরআন ফাউন্ডেশন বা সারা বাংলাদেশের যেখানে ঘরে ঘরে সহিদার ভাইয়েরা আহলে হাদিস ভাইয়েরা মাদ্রাসা মসজিদ করার চেষ্টা করতেছেন তাদের জন্য এই একটি বাক্য যথেষ্ট সেটা কি আজ যদি সারা বাংলাদেশের সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয় आज जो बांगलेशर जतान दावा सेंटर ফাউন্ডেশন যারা দাওয়াতি কাজ করতেছে বই পুস্তক প্রকাশ করতেছে মাদ্রাসা বানাচ্ছে এগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় এবং ঘরে ঘরে যদি সংগঠন গড়ে তোলা হয় ঘরে ঘরে যদি মসজিদ গড়ে তোলা হয় তাহলে একদিন আসবে মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে মসজিদ আছে মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে সংগঠনের শাখা আছে একদিন আসবে পঞ্চাশ বছর পরে এই মসজিদ গুলোতে ইমামতি করার মতো এই সংগঠনগুলো চালানোর মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না सकल मस्जिद बंद कर दे सकल संगन बंद घरे मद्रासा गोला एम दिन दायी बेरो हजारो मस्जिद तैयारी हजारो संगठन तैरी कर बच्चों के इसलमाम रक्षार दुर्ग इसलम रक्षार दुर्ग हम्रासा शिक्षा प्रतिष्ठान আজ চোদ্দশো বছর পর এখানে আলেমে বক্তব্য দিচ্ছে তারা দিয়ে এই মাদ্রাসাগুলোকে গড়ে তুলতে হবে এখানে আরো একটি কথা বলি যেহেতু মাদ্রাসার কথা দিয়ে আলোচনা শুরু সেহেতু একটা কথা আপনাদের জানতে হবে আজকে বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল স্কুল অনেক ইংলিশ মিডিয়াম স্কুল যারা আরবিও শিখাবে ইংরেজিও শিখাবে আরবিতে কথা বলিয়ে দিবে ইংরেজিতে কথা বলিয়ে দিবে মর্মে অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বিশ্বাস করেন একটা ছেলে যদি আরবিতে কথা বলতে পারে এবং লিখতে পারে ইংরেজিতে কথা বলতে পারে এবং লিখতে পারে বাংলায় কথা বলতে পারে এবং লিখতে পারে তারপরেও শুধু এতটুকু যদি পারে তারপরেও সে ছেলেটা আইল মেরা আইনও বুঝে না তারপরও সে ছেলে রিলমের আইনও বুঝে না শুধু বাংলা লিখতে পারা বলতে পারা ইংরেজি পারা বলতে আরবি লিখতে পারা বলতে পারার নামে আপনাকে লক্ষ লক্ষ টাকা নেয় মাসে হাজার হাজার টাকা নেয় মাসে মনে করে আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারলেই আরবিতে কথা বলতে পারলেই সে আলেম হয়ে গেছে এবং সেই সমস্ত স্কুল কলেজগুলোতে ভর্তি করিয়ে দেয় জি না অসম্ভব রিল এমন এক জিনিস যার শাখা প্রশাখা রয়েছে অনেক গভীর গ্রন্থগুলো এগুলো সব কিছুর উপর জ্ঞান হাসিল করা জবর পেশ ছাড়া আরবি পড়তে পারা আরবি বুঝতে পারা এগুলোর নাম যেগুলোর জন্য জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আরো একটা কথা বলি যা আপনাদের অনেক অভিভাবক এখানে উপস্থিত আছেন যারা বিভিন্ন মাদ্রাসায় সন্তানকে পাঠান বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তানকে পাঠান তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আপনার সন্তানের प्रथम मद्रासा प्रथम विश्वविद्यालय जमिया सलाफिया आदर्श शिक्षा दीर्थ है परवर्ती मदिना इलामामी विश्वविद्यालय कि सन्तान के मानस करते चाहले परिवार दिए शुरू करते साढ़े तीन बचर थे पांच साढ़े पांच बचर जो समय स्कूलपूर्ण कथा जो हम देवंग साना तक शांति अवतीर्ण हक सर्वशेष रसुलद सोल्लासल्लम दुख जनक हल सत्य आज के बांगे उत्तरबंगे पंचगढ़ जिले তেইশ এবং চব্বিশ ফেব্রুয়ারিকে সামনে রেখে এইভাবে একত্রিত হয়ে কোথাও সম্মিলিত হয়ে ইজতেমা আয়োজন করার চেষ্টা করেছে এই জন্য বক্তবের শুরুতে কাদিয়ানীদের বিষয়ে কিছু বলে নেওয়া জরুরি মনে করছি ইমানের দাবি মনে করছি রসুল সাহ্লাম সহিদি সে বলতেছেন আমার পরে কোন নবী আসবে না অন্য বর্ণনায় বলেছেনভাব হবে এই মিতুক দাজ্জাল তাজ্জাব প্রত্যেকেই দাবি করবে যে তারা নবী আর আমার পরে আর কোন নবী আসবে না আর আমি হচ্ছি সর্বশেষ ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ সুরাহের ৪০ নম্বর আয়তে বলেছেন খাতাম মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের নাম নিয়ে বলেছেন যে তিনি সর্বশেষ নবী এ গোলা মোহাম্মদ কাদিয়ানি হচ্ছে दिस अस्वीकारी फेतना ब्रिटिश कदियान फेतना ह्रिट देर तैरी फ এ গোলা মাহমদ কাদিয়ানির সাথে আহলে হাজিজদের দিকবাল সূর্য সমতুল্লাহ আলেম মালানা সানাউল্লাহ অমৃত শ্রী রাহেমাহুল্লাহ বহু অনাজানা বহু বাহাজ করেছেন এই সানাউল্লাহ অমৃতস্বরী রাহেমাহুল্লা এমন একজন আলেম ছিলেন যিনি এক টেবিলে বসে একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিয়া বের মাজার পুজারি দেওয়া যত পীরিয়া আউলিয়া যেটাই বলেন না কেন যত বাতিল ফেরকা যত বাতিল ধর্ম প্রত্যেকের সাথে একই টেবিলে বসে তর্ক বিতর্ক করে জয় লাভ করে উঠে যাওয়ার মতো জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন সেই রকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী এই মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহেমা এই গোলা মাহমদ কাদিয়ানির সাথে মোবাহলা করেছিলেন মোবাহালা মানে খোলা মাঠে এরকম হাজার হাজার জনগণের সামনে একজন আরেকজনের বৃদ্ধে বদা করবে মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি সানাউল্লাহ অমৃতস্বরী যদি আমার এই দাবিতে সত্য হয়ে থাকি যে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম সর্বশেষ রাসুল তাহলে গোলাম আহম্মদ কাদিয়ানির মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয় মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয় এই মর্মে তারা উভয়ে মোবাহেলা করেন মোবাহেলা করার পর ওলা মাহমদ কাদিয়ানির ন্যাক্কারজনক ভাবে নিকৃষ্ট ভাবে বাথরুমে পড়ে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে ৪০ বছর যাবত পৃথিবীর বুকে হিসেবে অমৃতুল্লাহ জীবিত ছিলেন অথচ আজকে দেখবেন একদল মানুষকে যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের গোলাম বলে না সেই দিন একজনকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে কিন্তু কোথাও মালানা সানাউল্লাহ অমৃতস্বরীর নাম নেয়নি অথচ মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী হচ্ছেন কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা শুধু তাই নয় এর পরেও যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল আহুদি আহলে হাদিসরা হচ্ছে কাদিয়ানিদের দালাল তাদের চেয়েতে জ্ঞানপাপী মিথ্যুক মূর্খ আর কেউ হতে পারে না উপস্থিতি রাসুল সালামের উপর একটি সালমান ইসলাম গ্রহণের কাহিনী অনেক লম্বা তিনি বিভিন্ন পাদ্রীর খেদমত করতেন ওই পাদ্রী মারা যাওয়ার সময় হলে বলতেন আপনার পরে আর কার নিকটে আমি হক পাবো সেই পাদ্রির নিক আবার সে মারা গেলে তাকে জিজ্ঞেস করতেন আপনার পরে কার নিকটে হক পাবো এইভাবে তিনি হক অন্বেষণ করতেন চলতে চলতে একদিন এক পাদ্রির নিকট শেষ পাদ্রি সে মারা যাচ্ছে তাকে বলতেছে আপনার পরে আমি আর কার নিকটে হক খুঁজব আপনারা কি সালমান ফারসিকে চিনেন সালমানি যিনি খন্দকের যুদ্ধে ছিলেন তার নাম সাল্রি তখন তাকে বলতেছে আমার পরে যিনি ইব্রাহিম আলাইহিসালের দিন নিয়ে পৃথিবীতে আসবেন দুই হার মধ্যবর্তী জায়গায় তিনি হিজরত করবেন দুই হাররা মানে কি হার্লা মানে হচ্ছে যেখানে কালো পাথর পুরে জ্বলে কালো বর্ণ ধারণ করে আছে সেটাকে বলে দুই কেউ কেউ যে শহর সেখানে তিনি হিজরত সাদাকা তিনি সাদাকার মাল করবেন না কিন্তু হাদিয়ের সম্পদ হাদি খাবার তিনি গ্রহণ করবেন ওয়া কৌবাইনা আর তার দুই তার দুই কাঁধের মাঝখানে থাকবে সালমানহু সেই নবীর সন্ধানে কৃত দাস হয়ে গোলাম হয়ে মদিনায় আসলেন মদিনায় একদিন তিনি খেজুর বাগানে কাজ করতেছেন হঠাৎ নিচে তিনি শুনতে পাচ্ছেন কেউ গল্প করতেছে যে একজন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে তখন তিনি বলতেছেন কীদ্স্প এই খবর শুনে যে যে নবীর সন্ধানে আমি এত কষ্ট করে কৃতদাস হয়ে গোলাম হয়ে মদিনায় এসেছি সেই নবী নাকি মদিনায় এসেছেন এই আনন্দে তিনি গাছ থেকে পরে যান যান অতপর রসুল সাল্লাহ আল্লাহ দরবারে গেলাম গিয়ে বললাম হে আল্লাহ রসুল আদাকা এইটা হচ্ছে সাদাকার মাল আপনি নেন আপনার জন্য এসেছি রাসুল সাল্লা আলহালাম সাহাবিদের ডেকে বললেন না সালমান পরের দিন তিনি আবার তার নিকটে যা ছিল ধন সম্পদ টাকা পয়সা খাবার দাবার তা জমা করলেন ওলা রসুল্লাহি সাল আলহাল্লাম আল্লাহ রসুলের দরবারে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল্লাহ তাই আজকে আপনার দরবারে হাদিয়া নিয়ে এসেছি তখন রাসুল সাল্লুসাল্লাম সেই হাদিয়া গ্রহণ করলেন খেলেন আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে যে সাদকা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য কি যে রাসুলসাল আলি ও সাদা খাচ্ছেন কিন্তু হাদিয়া খাচ্ছেন না সাদকা হচ্ছে যেটা দান করার উদ্দেশ্যে গরিব মিসকিনকে দেওয়া হয় ফকরিরকে দেওয়া হয় একজন লাখো কোটি কোটিপতিকে তো আপনি পারেন না তার তো টাকার কোনো প্রয়োজন নাই লাখো কোটিপতিকে যদি কিছু দেন সেটা হবে হাদিয়া বন্ধু হিসেবে ভালোবাসেন হিসেবে কিছু দিলেন সেটা হাদিয়া আর যে মুখাপেক্ষী যার টাকা পয়সা নেয় গরিব মিসকিন তাকে দান হিসেবে যে টাকা দিচ্ছেন সেটাকে বলে সাদকা তখন সালমান রয়েছে তখন সালমান রাসুল বুঝে ফেলেছেন যে আমি এমন কিছু অনুসন্ধান করতেছি এমন কিছু দেখতে চাচ্ছি যেটা আমাকে বলা হয়েছে যে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলিহাসের জন্য পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন তখন সালমান ফার্সি সেখানে নবুতের মোহর হিসেবে রাসুল সাল্ল আলহাসাল্লামের দুই কাজের মাঝে যে গোষ্ঠপিণ্ড উঁচু হয়ে আছে যেভাবে তার পাদ্রী বলেছিল ঠিক হুবহু সেই যখন দেখতে পেলেন তখন তিনি কেঁদে দিলেন সেখানে চুমু দিলেন এবং বললেন আসহাদুাল আশহাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বেচিত কোনো মহাবুদ নেই আর মোহাম্মদ আলী ওয়াসাল্লাহ রসুল এই হাদিস প্রমাণ করে আলি বা দুই কাঁধের মাঝে যে গোস্ত পিণ্ড উঁচু ছিল সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেরে দেওয়া হাতমে নবুওয়াতের সিলমোহ যে মোহাম্মদ সাল্ল আলি বা পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না